পরিবেশিত অডিও লেকচার সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে গত পর্বে আমরা হুনাইনের যুদ্ধ নিয়ে আলোচনা করছিলাম হুনায়নের যুদ্ধ মুসলিমদের মূল প্রতিপক্ষ ছিল হাওয়াজিন কত্র। কোরাইশের পরে আরবে মুসলিমদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল হাওয়াজিন তাই মক্কা বিজয়ের পর আল্লা রসুল্লা আলী ওয়াস্লাম তাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন আর হাওয়াজিন আর তাইফের লোকেরাও জানত মুসলিমদের সাথে তাদের যুদ্ধ ঘনিয়ে আসছে তাই তারাই মুসলিমদের আগে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় যুদ্ধের প্রথম ভাগে হাওয়াজিনদের আক্রমণে মুসলিমরা পর্যদস্ত হয়ে পড়ে এর পিছনে বেশ কিছু কারণ নিয়ে আলিমরা আলোচনা করেছেন এটি কারণ হচ্ছে মুসলিমদের অতিরিক্ত আত্মবিশ্বাস এই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল বারো হাজার যা আগের যে কোন যুদ্ধের চাইতে বেশি তবে সংখ্যাধিক্ষ থাকলেও মুসলিমদের অস্ত্র যোগান যথেষ্ট ছিল না যে কারণে আমরা দেখি আল্লুর রসুল্লিউসালাম এই যুদ্ধের জন্য সফান এবেন ওমাইয়ার কাছ থেকে অস্ত্র ধার নিতে চেয়েছেন আর এই যুদ্ধে মুসলিমদের মধ্যে একটি অংশ ছিল যারা সবেমাত্র মুসলিম হয়েছে যাদেরকে বলা হচ্ছে তুলাকা। তাদের অভাব ছিল। আবার অন্যদিকে শত্রুপক্ষ অতিরিক্ত যে সুবিধাটি পেয়েছিল তা হল তাদের এলাকা সম্পর্কে তাদের চেনা জানা ছিল যেটা মুসলিমদের ছিল না তাই তারা একটি কার্যকরী কৌশল অবলম্বন করে সুসংবদ্ধ হয়ে আক্রমণ করে মুসলিমদের উপর প্রাথমিকভাবে শক্ত আঘাত হানতে সক্ষম হয় প্রাথমিকভাবে বিপর্যয়ের সম্মুখীন হলেও মুসলিমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছিল কারণ বেশিরভাগ মুসলিম ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেলেও আল্লাহ রসুল সাল্লিস্লাম ময়দান ছেড়ে পালাননি বরং তিনি নিজের অবস্থান থেকে সামনের দিকে এগোচ্ছিলেন তার সাথে অল্প কিছু মুসলিমও ছিল যারা ময়দানেই অবস্থান করছিলেন আর তারা ময়দানে নিজেদের অবস্থান ধরে রেখেছিলেন বলেই ছত্রভঙ্গ হওয়া মুসলিমরা আবার ময়দানে ফিরে আসার সাহস পায় এবং মুসলিম বাহিনীতে দ্রুত শৃঙ্খলা ফিরে আসে মুসলিমরা ময়দানে ফিরে এসে হামলা চালালে হাওয়াজিনের সৈন্যরা আর সংঘটিত হতে পারেনি তারা পিছু থাকে। তাদের কেউ কেউ চলে যায় নাকলায় কেউ কেউ চলে যায় আওতে আলিম এদেরকে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন তিনি তার সেনাবাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করে বিভিন্ন দিকে পাঠান মূল অংশ রওনা হয় তাইফের উদ্দেশ্যে মালিক বিন আউফ আনসারি তাঁর সৈনিকদের সহ সেখানে আশ্রয় নিয়ে তয়েফের দুর্গগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয় আরেকটি দল অগ্রসর হয় আওতাসের দিকে সেই দলে নেতৃত্বে ছিলেন হাটুতে আঘাত পান ভাতি আবু মুসা আল্লাহ শাহরি রানহ এসে জিজ্ঞেস করলেন চাচা যান কে আপনার উপর তীর ছুঁড়েছে আবু আমির ইশার মাধ্যমে এক লোককে দেখে বললেন ওই লোকটা আমার দিকে তীর মেরেছে আবু মুসা তার পিছু নিলেন আবু মুসাকে দেখে সেই লোকটা পালাতে লাগল আবু মুসা তাকে বলছিলেন লজ্জা হয় না তোর তুই কি লড়বি না পালাবি না কি তোর মধ্যে কি পুরুষত্ব নেই কথাগুলো তার খুব গায়ে অজ্ঞতা যুগ হলেও সেই যুগে মানুষের মধ্যে আত্মমর্যাদা আর পৌরস ছিল সেই লোকটা লড়াই করার জন্য ঘুরে দাঁড়াল আবু মুসা লড়াইয়ে তাকে হারিয়ে দিলেন এবং তাকে হত্যা করলেন এরপর আবু মুসা আল্লাহ শরীর আহু তার চাচার দিকে ফিরে এলেন বললেন চাচা যান আমি আপনার আঘাতগারীকে হত্যা করেছি তিনি বললেন ঠিক আছে এবার তুমি আমার হাঁটু থেকে বের করে দাও বের করা হল কিন্তু এতে রক্তক্ষরণ আরো বেড়ে গেল আবু আমিরের মনে হল তিনি হয়তো আর বাঁচবেন না আবু মুসাকে বললেন ভাতিজা তুমি নবীজিকে আমার সালাম জানাবে আর আমার মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে আবু মুসাশ্লু রসুল্লাহ আলি ওয়াসালামের কাছে গিয়ে পুরো ঘটনাটি বললেন সব শুনে রসল সাল আলী করলেন তারপর দু হাত উঁচু করে দোয়া করলেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দা আবু আমিরকে ক্ষমা করো। হে আল্লাহ করিয় বান্দা আবু আমিরের গুনগুলো মাফ করে দাও কেয়ামতের দিবসে তোমার মাহখলুকের মধ্যে অনেক মানুষের ওপর তাকে শ্রেষ্ঠত্ব দান করো ছিল একজন শহীদ মুজাহিদের জন্য দোয়া শুনে আবু মুসাই আল্লাহ রদুল্লাহ আনহু অভিভূত হয়ে যান তিনি আল্লাহ রসুলকে তার নিজের জন্য দোয়া করার অনুরোধ করেন তখন জন্য করলেন হে আল্লাহ অর্থাৎ মুসার আব্দুল মাফ করে দাও এবং কেয়ামত দিবসে তুমি তাকে সম্মানিত স্থানে প্রবেশ করাও আবু আমিরের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসলাম যে দোয়াটি করেছিলেন সেই দোয়া একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ পাওয়া তা হচ্ছে কেয়ামত দিবসে উচ্চ মর্যাদা লাভ করা বেশিরভাগ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার দিবসের কথা ভুলে যায় আর দুনিয়ায় নিজের অবস্থান পাবার জন্য মরিয়া হয়ে যায় এই প্রসঙ্গে সেই বেদনের দোয়াটি উল্লেখ না করলে নয় এই দোয়াটি স্বয়ং আল্লাহ খুব পছন্দ করেছিলেন দোয়াটি হল ইয়া আল্লাহ আমার জীবনের উত্তম অংশটি যেন জীবনের শেষ অংশ হয় আমার শেষ আমলটি যেন আমার জীবনের সর্বোত্তম আমল হয় আর আমার জীবনের সর্বোত্তম দিন যেন আপনার সাথে আমার দেখা হওয়ার দিনটি হয় আলোচনা ফেরা যাক মূল বাহিনী অগ্রসর হয় তাইফের দিকে আল্লাহ রুসাল্ল আলহাসাম তাইফ অবরোধ করার সিদ্ধান্ত নেন তাইফের অবরোধ আর হুনাইনের যুদ্ধ এই দুটো আসলে আলাদা কোন যুদ্ধ নয় বরং তাইফের অবরোধকে হুনাইনের যুদ্ধের দ্বিতীয় অধ্যায় হিসেবে ধরা যায় তাইফের অবরোধে ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো মিনজানিক নিক্ষেপ করা হয় এই মিনজানিক ছিল এক প্রকারের গুলতি এটিতে তাইফের দেয়ালে সজরে পাথর নিক্ষেপ করা হতো এই গুলতি যখন আঘাত হানত তখন দুর্গের ভেতরে ঠিক কোথায় আঘাত হানছে সেটা বোঝার উপায় ছিল না তখন তখনকার দুর্গুলো ছিল বিশাল দুর্গের দেয়ালে ভিতরে পুরো একটা শহর কাজেই এই গুলতিগুলো শহরের ভেতরে বাজার রাস্তা কিংবা যে কোনো স্থানে পতিত হবার সম্ভাবনা ছিল এই ধরনের হামলার কারণে খোলাজোরাল ড্যামেজ বা অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে যায় যেমন এই ধরনের হামলায় নিক্ষিপ্ত গোলা নারী ও শিশুদের উপর আঘাত হানতে পারে যদিও তাদের হত্যা করা নিক্ষেপকারীর লক্ষ্য বা উদ্দেশ্য ছিল না কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠিক কোথায় গিয়ে আঘাত হানবে এটা জানা তখন সম্ভব হয় না এটা ঠিক তীরের মতো নয় যেখানে তীর কোন লক্ষ্যে আঘাত হানবে সেটা তীরন্দাজ জানে নির্বিচারে গোলা নিক্ষেপের এই পদ্ধতি বায়াত নামে পরিচিত তাইফে যখন রাতের অন্ধকারে বায়াত হামলা করা হচ্ছিল তখন মুর্শিকদের নারী ও শিশুরা মারা পড়ছিল সাহি মুসলিমের জিহাদ অধ্যায় এই বিষয়ে একাধিক হাদিস রয়েছে। মুসলিম যেই পরিচ্ছদের অধীনে এই হাদিসগুলো বর্ণনা করেছেন সেই পরিচ্ছেদের নাম হচ্ছে বাব জওয়াজি কতলিনিসাই ওয়াসিবিয়ানি ফিল বায়াতি মিন গায়িত আহম্মদ অর্থাৎ রাতের অতর্কিত আক্রমণে অনিচ্ছাকৃতভাবে নারী ও শিশু হত্যায় দোষ নেই আছে। থেকে বর্ণিত রসল উল্লাহ সাল্ল আলী আসলামকে নারী ও শিশু সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হল যখন রাতের আধারে অতর্কিত আক্রমণ করা হয় তখন তাদের নারী ও শিশুরাও আক্রান্ত হয় তখন বললেন হুম মিনহুম অর্থাৎ অর্থাৎ তারাও তাদের হয়শ্রিকদের অন্তর্ভুক্ত এই ব্যাপারে মুশ্রিক নারী ও শিশুদের ব্যাপারে হুকুম পুরুষদের মতোই প্রযোজ্য হবে তবে ইচ্ছাকৃতভাবে নিশানা করে জিহাদে কাফির নারী ও শিশু হত্যা করা যাবে না এটাই সাধারণ হুকুম খুব কঠিনভাবে তাইফ করেন। ছোড়া সত্ত্বেও তাইফবাসী হাল ছেড়ে দেয়নি তাদের তীরন্দাজরা দেয়ালের উপর দাঁড়িয়ে তীর ছুটে যাচ্ছিল আর তাদের তীরের আঘাতে অনেক মুসলিম আহত হচ্ছিলেন আমর এবেন ওমাইয়া বলেন আমরা যখন ওখানে ক্যাম্প করলাম তখন কত যে তীর আমাদের উপর বর্ষিত হল আল্লাহ জানেন তীরগুলোকে মনে হচ্ছিল আকাশের মধ্যে পঙ্গপাল আমরা ঢাল ব্যবহার করে নিজেদের অক্ষত রাখার চেষ্টা করছিলাম কিন্তু তবুও কিছু মুসলিম আহত হল প্রবল তীর বর্ষণের কারণে মুসলিম বাহিনীকে তীরের সীমা থেকে বের হয়ে পেছনে চলে আসতে হল আলী ওয়াসলাম হুবাব ইবনাল মনজির রাদুল্লাহ আনহোকে বললেন এমন একটি স্থান বের করতে যেখানে মুসলিমরা তীরের আঘাত থেকে নিরাপদ থাকবে হুবাব ইবনাল মঞ্জির ছিলেন একজন সামরিক কুশলী তিনি একটি উঁচু জায়গা বের করলেন যেখানে মুসলিম বাহিনী শত্রুদের তীর থেকে নিরাপদে থাকবে সেই জায়গাটিতে এখন একটি মসজিদ আছে যেটা নাম হচ্ছে এব্বাস মসজিদ সাহাবিরা তাদের অবরোধ আরো কার্যকর করার জন্য দ্য ব্যাপার করলেন এটা ছিল একটা কাঠের তৈরি কাঠামো এর ভেতরে কয়েকজন সাহাবিরাদিল্ল আনহুম প্রবেশ করতেন এটা তীরের আক্রমণ থেকে সুরক্ষা দিত এটাকে ব্যবহার করে তারা দেয়ালের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তাইফবাসী দাববাবার বিরুদ্ধে অন্য আরেকটি অস্ত্র ব্যবহার করল তারা আগুনে উত্তপ্ত করা কাটাযুক্ত লোহার টুকরা দাববাবার দিকে ছুড়ে দেয় ফলে দাববাবার ভেতর থেকে সাহাবিরা বের হয়ে আসতে বাধ্য হন দাববাবাহ অকার্যকর হয়ে পড়ে তাইফবাসীর উপর আরও চাপ প্রয়োগ করার জন্য রসল সাল আলী আসলাম আঙ্গুরের গাছগুলো কেটে পুড়িয়ে ফেলার আদেশ দেন এই কৌশলে কিছুটা কাজ হলো। তাইফের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে এই গাছগুলো ছিল তাদের জীবিকা নির্বাহের মাধ্যম তখন তারা আল্লাহর আলীকে আত্মীয়তা সম্পর্কে দোহাই দিয়ে অনুরোধ করেন যেন তিনি তাদের গাছ পোড়ানো বন্ধ করেন তাদের রাখেন শত্রুদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নবীজ সাল্ল আলিউলাম আরও একটি কাজ করেন তিনি তাইফের দাসদের উদ্দেশ্যে ঘোষণা দেন যদি তারা দুর্গ ছেড়ে বের হয়ে আসে তাহলে তাদের স্বাধীন করে দেওয়া হবে এই ঘোষণা শুনে তেইশজন দাস বের হয়ে আসে তাদেরকে মুক্ত করে দেওয়া হয় তাইফের পনেরো দিন পর্যন্ত স্থায়ী হল কিন্তু তাইফের অধিবাসীদের মধ্যে আত্মসমর্পণ করার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না তখন নাওফল ইবেন আদ আদাইলির সাথে পরামর্শ করলেন তাকে জিজ্ঞেস করলেন অবরোধ চালিয়ে যাওয়ার ব্যাপারে তোমার মতামত কি নাউফল বললেন এদের অবস্থা এখন গর্তে লুকিয়ে থাকা শিয়ালের মতো আপনি যদি অবরোধ চালিয়ে যান তাহলে আজ হোক কাল হোক আপনি জয় হবেন তবে তাদেরকে ছেড়ে দিলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ তাইফের চারপাশে প্রায় সব গোত্র ততদিনে ইসলাম গ্রহণ করে ফেলেছে তাই তাইফ মুসলিমদের জন্য আর কোনো হুমকি নয় মুসলিমরা তাদের অবরোধ করে রাখা আর না রাখা একই কথা নবীজ্ল আলী আসলাম তার উপদেশ গ্রহণ করলেন অমর ইবন খতাব রদ আনহোকে বললেন যেন সবাইকে জানিয়ে দেওয়া হয় যে তারা ফিরে যাবেন এই ঘোষণা সাহাবিদের অনেকের মনোভূত হল না তারা তাইফ জয় না করে ফিরে যাবেন এটা মানতে পারছিলেন না তারা বললেন আমরা বিজয় ছাড়াই ফিরে যাব যাবাহাম তাদেরকে বললেন ঠিক আছে তাহলে যুদ্ধ চালিয়ে যাও পরদিন তারা লড়াইয়ের জন্য বের হলেন বেশ কিছু সাহাবি আহত হলেন তারা বুঝতে পারলেন এই দুর্গ ভেদ করা অত সহজ হবে না যেমনটা তারা ভেবেছিলেন রসোল্লা আলি আসলাম সেদির আবার বললেন ইনশাআল্লাহ আগামীকাল এখান থেকে আমরা ফিরে যাব এবার আর সাহাবিরা প্রতিবাদ করলেন না বরং তারা সেটাই চাচ্ছিলেন তাদের নিরবতা দেখে রসল্লা আলিউসলাম কিছুই বললেন না হাসলেন শুধু তায়েফ থেকে বের হয়ে এসে আল্লাহ রসুল্লাহ আলি আসলাম বললেন তোমরা বলো আমরা প্রত্যাবর্তনকারী তবাকারী ইবাদতকারী এবং রবের প্রশংসাকারী সাহাবিদেরকেও বললেন আপনি সাকিফদের বিরুদ্ধে তু আ করুন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম সাকিফদের বিরুদ্ধে পদ না করে বরং তাদের হৃদায়তের জন্য দোয়া করলেন বললেন হে আল্লাহ সাকিবকে পদ দেখাও তাদের সত্যের পথে পরিচালিত করো আল্লাহ হিজড়ি নবমবর্ষে তারা নিজ থেকে এসে ইসলাম গ্রহণ করে তাই ছিল আরবদের বিরুদ্ধে সর্বশেষ গাজুয়া এই যুদ্ধের পর মুসলিমদের সামনে নতুন এক প্রতিপক্ষ দাঁড়ায় রোমান সাম্রাজ্য রোমানদের বিরুদ্ধে এরপর তাবকে যুদ্ধ সংঘটিত হয় যা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লা হুনায়নের যুদ্ধের আলোচনায় একটি ঘটনা আলোচনা না করলেই নয় আর সেটি হচ্ছে জাত আনোয়াতের ঘটনা এই অভিযানে যাওয়ার পথে মুসলিমরা একটা বিশাল গাছের পাশ দিয়ে যাচ্ছিল জাহিলিয়াতের যুগে মুশরিকরা এই গাছের উদ্দেশ্যে তীর্থযাত্রা করত এবং বরকত ও মঙ্গল লাভের আশায় তাদের তরবারই এই গাছে ঝুলিয়ে রাখত এই অভিযানে মুসলিম সেনাবাহিনীতে অনেক নতুন মুসলিম ছিল সবার তাওদের সঠিক বুঝ ছিল না তারা রসলাস আলহামকে অনুরোধ করল ইয়া রসল আমাদেরকেও এরকম একটি গাছ নির্ধারণ করে দিন যেমনটা মসজিদদের আছে বললেন আকবার তোমরা এমন এক কথা বলছ যা মুসার জাতি মুসাকে বলেছিল তারা বলেছিল হে মুসা তাদের যেমন উপাস্য আছে আমাদের জন্য তেমনি উপাস্য নির্ধারণ করে দাও সে বলেছিল তোমরা একটি মূর্খ সম্প্রদায় নিশ্চয় তোমরাও আগের জাতিগুলোকে একে একে অনুসরণ করবে অর্থাৎ বনে ইসরায়েলের মতো এই উন্মতের মধ্যেও কিছু লোক কাফিরদের অনুসরণ করবে পশ্চিমা সভ্যতা থেকে যাই পায় তাই গ্রহণ করে পশ্চিমাদের সংস্কৃতি রীতিনীতি ব্যবস্থা সব কিছুর প্রতি আকর্ষণ বোধ করে এর কারণ হল হিনমান্যতা আজকে মুসলিমদের একটি বড় সমস্যা হল তারা ইসলামের ব্যাপারে প্রচণ্ড হিনমনতায় ভোগে তাই চোখ বন্ধ করে অন্যদের অনুসরণ করে অনুকরণ করে তবে বন ইসরায়েলের সাথে মুসলিমদের পার্থক্য হলো বন ইসরায়েল জাতির পথভ্রষ্টতা ছিল ব্যাপক তাদের ভালোর চাইতে খারাপটাই ছিল প্রকট এই কারণে তাদের পুরো দিনই একসময় বিকৃত হয়ে হারিয়ে যায় কিন্তু নবী মোহাম্মদ সাল্ল আলী আসলামের উন্মতে কিছু লোক ভ্রান্ত পথে পা বাড়াবে কিন্তু সবসময় কিছু হকপন্থী বান্তা থাকবে তারা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে এবং দিনের ওপর ক্যামত পর্যন্ত অটল এবং অবিচল থাকবে এই ঘটনা থেকে একটি বিষয় লক্ষণীয়। পরিপূর্ণ বিশুদ্ধ আকেদা জিহাদে অংশ নেবার জন্য পূর্বশর্ত নয় এখানে ন মুসলিমরা খুবই অদ্ভুত এবং অগ্রহণযোগ্য একটা আবদার করেছিল কিন্তু রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম তাদেরকে সেজন্য বের করে দেননি বরং তিনি তাদের ভুল ধরিয়ে দিয়েছেন তারা ছিল ন তাদের ইসলামী শিক্ষা দীক্ষার অভাব ছিল কিন্তু এই কারণে তাদের জিহাদে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়নি কারণ জিহাদ একটা ইবাদত এর জন্য পুরস্কার আছে আর জিহাদ শুধু যুদ্ধ করাই নয় বরং তার বিয়াহ চর্চার জন্য একটা উপযুক্ত স্থানও জিহাদ এর মাধ্যমেও এলম অর্জন আত্মশুদ্ধির চর্চা হয় এ প্রসঙ্গে একটি হাদিস দিয়ে আমরা তাইফের অবরোধের আলোচনার ইতি টানছি হাদিসটি আল্লা রাস্তায় তীর ছড়ার ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন আবু নাজিহ আসালামী রাজিয়াল আনহু তিনি বলেন আমি রসল আলী আসালামকে বলতে শুনেছি যে যদি কেউ আল্লাহর রাস্তায় তীর ছোড়ে আর সেই তীর লক্ষ্যভেদ করে তাহলে জান্নাতে তার মর্যাদা এক স্তরে উঁচুতে উন্নীত হবে সেদিন আমি ষোলোটা তীর ছড়েছি। এর প্রত্যেকটা লক্ষ্যভেদ করেছিল আল্লাহ রসুলকে আমি এও বলতে শুনেছি যে যে আল্লার রাস্তায় একটা তীর ছড়ে সে একটা দাস আজাদ করার পুরস্কার লাভ করবে তীরের হাদেসটি তাইফের অবরোধের সাথে সম্পর্কিত হলেও আধুনিক যুগের জিহাদে তীরের সমতুল্য অস্ত্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবার আলোচনা করব হুনাইনের যুদ্ধ থেকে প্রাপ্ত নিয়ে। যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছিলেন কোরাইশ আরব গোত্রগুলোকে অন্যান্য যুদ্ধের সাথে পার্থক্য হল হুনাইনের গিমতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি এই যুদ্ধে হাওয়াজিনের নেতা মালিক এ আওফ ও তার সৈনিকেরা স্ত্রী সন্তান পশুপাল সবকিছু নিয়েই যুদ্ধে এসেছিল আর সে সবই মুসলিমরা গনিমত হিসেবে লাভ করে রসল সাল আলিম করাইশ গাফান এবং তামিম গোত্রের নেতাদের বিপুল পরিমাণ গণিমতের সম্পদ দেন প্রত্যেক নেতা একশটি করে উঠ পায় কোরাইশদের মধ্য থেকে আবু সুফিয়ান সোহাইল এ আমর হাকিম এ বেন হিজাম সাফওয়ান এ বিন এবং আল আকরা এ হাবিস ওয়াইনা এ বিন হিসান আল হিজারি মোয়াবিয়া এ বিন আবু সুফিয়ান ইয়াজিদ এবেন আবু সুফিয়ান কাস আদি প্রমুখ অনেক গণিমত পান কেউ কেউ একশো কেউ কেউ দুইশ কেউ কেউ তিনশো ওটো পান বনুসুলাইম গোসের প্রধান আব্বাস এ বিন মিরদাসকেও অনেক সম্পদ দেওয়া হয় শুধু বাকি রইলেন আনসার সাহাবিগন তাদেরকে রসল্লা আলী আসলাম কিছুই দিলেন না বিপদের সময় যেই লোকগুলো পালিয়ে গিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম তাদেরকে দু হাত ধরে দিলেন অথচ যারা সামনে থেকে যুদ্ধ করেছে তাদের হাত খালি পড়ে রইল স্বাভাবিকভাবেই আনসারদের কেউ কেউ এতে মনক্ষুণ্ণ হন বিশেষ করে তরুণ আনসাররা বিষয়টা সহজভাবে নিতে পারল না কেউ কেউ বলল আল্লা রসুলকে আল্লাহ ক্ষমা করুন আমাদের তলোয়ার এখনও রক্তে ভেজা অথচ তিনি ক্রাইশদের এত কিছু দিলেন আর আমাদের কিছুই দিলেন না আনসারদের নেতা সাবেন ওবাদা রাদহ রসল্লা বিষয়টা খুলে বললেন বললেন দুঃখ পেয়েছে আপনি নিজের কম আরব গোত্রদের অনেক বেশি পরিমাণে গনিমত দিয়েছেন কিন্তু আনসাররা তো কিছুই পেল না রসোল্লা সাল্লা আলিম বললেন সা্টনের ব্যাপারে তোমার কি মতেন ওবায়দা রদেল বললেন রসল আমি তো আনসারদেরই একজন সা ওবায়দারহ এভাবে খুব আদবের সাথে নিজের অনুভূতির কথা ব্যক্ত করলেন তখন রসলাম সব ডাকলেন সেই বৈঠকে অল্প কিছু মহাজির সাহাবিও ছিলেন বাকিদেরকে সেখানে প্রবেশ করতে হয়নি আলহাম এবং আনসারদের একান্ত কথোপকথন রসুল্লাহ সাল আলিউসলাম সবার সামনে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করলেন বক্তব্য শুরুতে আল্লাহ সুহানার প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহ রসুল্লাহ আলহাম তার কথা শুরু করলেন ভাইরা আমি কি তোমাদের কাছে এমন এক অবস্থায় আসিনি যখন তোমরা ছিলে পথভ্রষ্ট আর আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে পথ দেখান তোমরা ছিল দরিদ্র আল্লাহ আমার মাধ্যমে তোমাদেরকে সম্পদ দিয়েছেন তোমরা ছিলে পরস্পরের শত্রু আল্লাহ আমার মাধ্যমে তোমাদের অন্তরকে জুড়ে দিয়েছেন বল এসব কি সত্য নয় হ্যাঁ আল্লাহ রসুল এ সবই সত্য আমাদের উপর আল্লাহ রসুলের অনেক মেহরবানি হ্যাঁ তোমরা আমাকে কথা বলতেই পারো যে যখন সবাই আপনাকে ফিরিয়ে দিয়েছিল তখন আমরা আপনার উপর ইমান এনেছি যখন সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আমরা আপনার পাশে দাঁড়িয়েছি যখন আপনি ছিলেন আশ্রয় হারা আমরা আপনাকে আশ্রয় দিয়েছি আপনি ছিলেন নিঃস্ব আমরা আপনাকে সাহায্য করেছি বললেন তোমরা দুনিয়ায় তুচ্ছ কিছু সম্পদের জন্য মনে মনে রাসকস হয়েছ অথচ এই সম্পদগুলোর মাধ্যমে আমি কিছু লোকের মন জয় করতে চেয়েছি যেন তারা ইসলাম গ্রহণ করে আর তোমাদের ইসলামের ব্যাপারে আমার তো আস্থা আছেই বল তোমরা কি এতে খুশি নও যে যখন অন্যরা উঠ ভেড়া নিয়ে বাড়ি ফিরবে তখন তোমরা আল্লা রসুলকে নিয়ে বাড়ি ফিরবে সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ ওরা যা কিছু নিয়ে বাড়ি ফিরবে তার চাইতে উত্তম কিছু নিয়ে তোমরা আজ বাড়ি ফিরবে যদি হিজরত বলে কিছু না হত তাহলে আমিও হতাম একজন। যদি সব লোক এক পথে চলে আর আনসাররা অন্য পথে চলে আমি তো আনসারদের পথেই চলব হে আল্লাহ তুমি আনসারদের উপর রহম করো তাদের সন্তানদের উপর রহম করো। এবং তাদের সন্তানদের উপরও রহম করো। এই কথাগুলো শুনে আনসাররা কাঁদতেই থাকলেন কাঁদতেই থাকলেন তারা বললেন আমরা আমাদের অংশে পেয়ে সন্তুষ্ট। আনসাররা ছিলেন বাকিদের চাইতে আলাদা। অন্যদের ইসলামের প্রতি আকৃষ্ট করতে আল্লাহ রসুল এই অর্থ সম্পদ তাদেরকে দিয়েছিলেন কিন্তু আনসারদের বেলায় এমনটা করা প্রয়োজন ছিল না কারণ তারা এতদিন সুখে দুঃখে আল্লাহ রসুলের পাশে ছিলেন তারা টাকা পয়সার জন্য জিহাদ করেননি প্রথম দিন থেকেই আখিরা ছিল তাদের লক্ষ্য তারা ছিলেন পথহারা তারা ছিলেন কাফের একজন মানুষের জন্য কাফির হওয়ার চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে কিন্তু আল্লাহ নবী মোহাম্মদ সাল্লিমকে তাদের কাছে পাঠানোর মাধ্যমে তাদেরকে পদ দেখালেন এটা ছিল আনসারদের সবচাইতে বড় অর্জন সবচাইতে বড় পাওয়া হৃদায়তের সাথে পৃথিবীর কোন সম্পদের তুলনা চলে না এজন্যই আমরা যে দুয়াটি সবচেয়ে বেশি করি তা হচ্ছে হৃদায়তের দোয়া ইহদিনা সিরাউত মুস্তাকিম সুরা ফাঁতিহাত আমাদেরকে সরল পদ দেখান আল্লাহ শুধু আনসারদের হৃদায়ত দিয়েছেন তা নয় বরং তাঁর রসোলের মাধ্যমে তাদেরকে সম্পদশালী বানিয়েছেন মদিনার অর্থনীতি ছিল কৃষি নির্ভর আলী আগমনের পর একের পর এক যুদ্ধে এই কৃষিভিত্তিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছিল কিন্তু জিহাদি সাবিল্লা থেকে প্রাপ্ত গণিমতের মাধ্যমে আনসাররা ধনী হয়েছিলেন আনসারদার প্রতি আল্লাহাল আরেকটি বড় অনুগ্রহ হচ্ছে তাদের ঐক্য আনসারদের দুটি গোত্র আউস এবং খাজরাস ছিল চিরশত্রু কিন্তু রসল আলহিমের মাধ্যমে আল্লাহ এই দুটি গোত্রের অন্তর্কে এক করেন আনস্তাররা তাদের দায়িত্ব পালনে সর্বোচ্চটা ঢেলে দিয়েছেন তারা আল্লাহ রসলের কঠিন সময়ে তার উপর ইমান এনেছেন তাকে আশ্রয় দিয়েছেন তার পাশে দাঁড়িয়েছেন কিন্তু সেসব নিয়ে তারা কখনোই গর্ব করেননি বরং এ সব কিছুকে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই মেনেছিলেন আর আল্লাহর প্রশংসাই করেছেন তাহলে কেন তারা আল্লা রসুলসালামের সিদ্ধান্তে প্রথমে কিছুটা দুঃখ পেয়েছিলেন সত্যি বলতে আনসারদের সবাই নয় বরং কিছু সাহাবি দুঃখ পেয়েছিলেন আল্লা চেয়েছেন কোরআশ এবং অন্যান্য গোত্রের নেতাদের মন থেকে ইসলামের প্রতি শত্রুতা ও বিদ্বেষ দূর করে দিতে তারা যেন ইসলামের প্রতি আকৃষ্ট হয় সেজন্য সফা নিবিন ওমাই রদ আনহর একটি কথায় কথাটি স্পষ্ট হয় তিনি বলেছিলেন রসুল আমাকে গণিমত দিতেই থাকলেন দিতেই থাকলেন দিতেই থাকলেন যতক্ষণ না তিনি আমার চোখে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষ থেকে সবচাইতে ভালোবাসার পাত্রে পরিণত হলেন এই প্রসঙ্গে এক চমৎকার করেছেন। তিনি বলেছেন কিছু লোক সত্যের দিকে ধাবিত হয় চাহিদা সত্যার নেশি মন দিয়ে নয় গবাদি পোষদের যেমন করে একগুচ্ছ পাতা দেখিয়ে গোলাঘরের দিকে টেনে আনা হয় তেমনি কিছু লোককে সত্যের দিকে ধাবিত করতে চাইলে কিছু প্রলোভন দেখানোর প্রয়োজন পড়েছেন ইসলামের হেফাজত এবং কাফিরদের অনিষ্ট থেকে মুসলিমদের রক্ষা করার জন্য শত্রু বা ন মুসলিমদেরকে অর্থ করি দেওয়া অনুমোদিত এবং কখনো কখনো আবশ্যক হতে পারে তাদের অর্থ করি দিলে হয়তো মুসলিমরা কিছুটা কম পাবে কিন্তু তা সত্ত্বেও কাফিরদের অনিষ্ট থেকে নিরাপদ থাকাটা অধিকতর গুরুত্বপূর্ণ জানতেন কাকে কতটুকু দিতে হয় অথবা কাকে না দিলেও চলে যেমন তিনি আল আকরা ওয়াইনাকে প্রথমে একশোটা করে উঠ দিলেন কিন্তু আব্বাস এবং মিরদাসকে দেন পঞ্চাশটি উঠ আব্বাসও ছিল অন্যদের মতো গোত্র প্রধান স্বভাবত্নপারটিকে কেন্দ্র করে সে একটি কবিতা আবৃত্তি করে কবিতার ভাষায় সে বলছিল যে সে কম পেয়েছে অথচ তার পূর্বপরুষেরাও অন্য গোত্রগুলোর মতোই লড়াই করে এসেছে কবিতার কথাগুলো আল্লাহ রসলের কানে আসে কবিতা শুনে তিনি বললেন ওর জিহ্বা কেটে ফেল নবীজের কথা শুনে কিছু লোক ভাবল তিনি আক্ষরিক অর্থেই আব্বাসের জিব্বা কেটে ফেলার নির্দেশ দিয়েছেন আসলে রসল্লা আলিয়াস্লাম আব্বাসকে আরো পঞ্চাশটা উঠ দেবার কথা বলেছিলেন যাতে তার মুখ বন্ধ হয় সাফওয়ান সফওয়ান ওমাইয়াকে তিন দফায় একশো করে উঠ দেয়া হয়েছিল হাকিব এবে হিজামকে দেয়া হয়েছিল দুইশ উঠ আবু সুফিয়ান তার দুই ছেলে মুআবিয়া এবং ইয়াজিদ রদুল্লাহ আনহো তাদের প্রত্যেককে দেয়া হয়েছিল একশো উঠ আর ছয় কেজি রূপা বলে রাখা ভালো ইয়াজিদ নামে আমরা যাকে চিনি সে হচ্ছে মোয়াবিয়া রদুল্লাহ আনহুর ছেলে কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে তিনি মিল বড় ভাই এবং আবু এমন একজন তার প্রশংসায় বললেন আল্লাহ শপথ আমি যাদেরকে দিচ্ছি না তারা আমার কাছে বেশি প্রিয় কিছু লোককে আমি দিচ্ছি কারণ তাদের অন্তরে আমি সম্পদের লোভ দেখতে পাচ্ছি আর যাদেরকে দিচ্ছি না তাদের উপর আমার পুরো আস্থা আছে যে আল্লাহ তাদের যা দিয়েছেন তা নিয়ে তারা সন্তুষ্ট আলী আসলামের এই কথাগুলোকে আমি লাল উঠের চেয়ে বেশি পছন্দ করলাম সে যুগে আরবের লাল উঠ মানে হল বর্তমানের মার্সিরিজ বেঞ্জ। আমর বোঝালেন যদি সমস্ত পৃথিবী পরিপূর্ণ করে লাল উঠ দেয়া হয় তবু তার চাইতে মহানবী সাল তাকে যেভাবে সম্মানিত করলেন সেটাই তার কাছে অনেক বেশি দামি এভাবে মাধ্যমে তার ভালোবাসা আদায় করলেন আর অন্যদিকে আমার এবং তাকলিফকে না দেয়ার মাধ্যমে তার চেয়েও বেশি ভালোবাসা পেলেন সফওয়ানের কাছে গনিমতাই ছিল কাঙ্ক্ষিত কিন্তু আমার জন্য রসলার কাছ থেকে ই মানের স্বীকৃতিটাই বড় রসুল্লাহ সাল আলিউসালামের সিরাতের দিকে তাকালে দেখা যায় কাকে কি বলতে হবে কার সা্লা আলী আসলাম ছিলেন অত্যন্ত দক্ষ আল্লাহ সুহানা তাকে মানুষের মন জয় করার জন্য এই বিশেষ ক্ষমতাটি দান করেছিলেন এর মাধ্যমে তিনি মুসলিমদের একটা অভিন্ন উম্মা হিসেবে গড়ে তুলতে পেরেছেন আল্লাহ বলেন যদি আপনি দুনিযা সমস্ত সম্পদ ব্যয় করতেন তবুও এই মানুষদের অন্তরগুলোর মাঝে পারস্পরিক ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারতেন না বরং আল্লা তালাই এদের মাঝে প্রীতি সঞ্চার করেছেন আনফাল আল্লাহ আলী গোত্রের নেতাদের মন জয় করার চেষ্টা করেছেন তবে এর মানে এই নয় যে মুসলিমরা কাফিরদের ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যেনত ভাবে যে কোনো পন্থা গ্রহণ করবে এখনকার সময়ে দিন ইসলামকে কাটছাট আর নিজেদের পরিচয় বিকিয়ে হলেও কিছু মুসলিম কাফিরদের খুশি করার চেষ্টা করছে আজকে প্রকাশ্য শত্রু এবং মুসলিমদের উপর সর্বাত্মক যুদ্ধ চালানো কাফির নেতৃবৃন্দদের নানাভাবে খুশি করার চেষ্টা করছে একদম মুসলিম তারা ক্রমাগত ইসলামী মূল্যবোধের ব্যাপারে ছাড় দিয়ে চলছে সমাজে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তারা পশ্চিমা কুফরি আদর্শ ও অনৈতিক মূল্যবোধগুলোকেও স্বীকৃতি দিচ্ছে কাফিরদের খুশি করার জন্যই তাদের এত পরিশ্রম তবে এর সবই শ্রম কারণ আল্লাহ বলেছেন আর ইহুদি ও নাসারা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের পথ অনুসরণ করেন আয়াত আল্লাহ রসুল যে লোকগুলোর মন জয় করার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধে আগে তিনি প্রায় ২০ বছর মতাদর্শিক ও সামরিক যুদ্ধ করে তাদেরকে পরস্ত করেছেন কোন কণ্ঠাসা করেছেন সর্বশান্ত করে ছেড়েছেন তিনি যতদিন তাদের সাথে যুদ্ধ করেছেন ততদিন তাদেরকে টাকা দিয়ে বা ছাড় দিয়ে খুশি করার কোন চেষ্টা করেননি কিন্তু যখন তিনি তাদের উপর ক্ষমতা অর্জন করেছেন আর তারা ক্ষমা চেয়েছে বা পালিয়ে গেছে তখন তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন তিনি চেয়েছেন তারা যেন ইসলামের ছায়াতলে তলে আন্তরিকভাবে চলে আসে ক্ষমতাসীন কাফিরদের হাতে টাকা পয়সা তুলে দিয়ে বা তাদের পক্ষে ক্যাম্পেইন করে তাদের মন জয় করা যায় না কারণ যতদিন তাদের হাতে ক্ষমতা আছে তাদের ইসলামের কোনো প্রয়োজন নেই এ অবস্থায় বরং তাদের সাথে দৃঢ়তা দেখানো এবং অনমনীয় হওয়াটাই নবীজ আলোচনা করব আর সেটা হচ্ছে খারেজি খারেজি বা খাওয়ারেজ বলতে আকিদাগতভাবে বিভ্রান্ত মুসলিমদের একটি দলকে বোঝানো হয় যাদের এমন কিছু মৌলিক বিশ্বাস আছে যা আহলুসন্নার বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যেমন প্রথম যুগের খাওয়ারিজরা বিশ্বাস করত ইমান কমে বা বাড়ে না তারা বিশ্বাস করত একজন মানুষ কবিরা গুনা করলে কাফির হয়ে যায় তারা অতি সামান্য কারণে মুসলিমদের রক্ত ছড়ানোকে জায়েজ মনে করত যুগে যুগে ও বিশ্বাস কিছুটা বদলেছে মূলত এরা হচ্ছে এমন একটি দল যারা চরমপন্থা অবলম্বন করে তবে যে দুইটি বৈশিষ্ট্য প্রায় সকল যুগের খাবারিসদের মধ্যে পাওয়া যায় তা হল তারা মুসলিমদের উপর অন্যায়ভাবে তাকফির করে অর্থাৎ যথাযথ কারণ ও প্রক্রিয়া অবলম্বন না করেই একজন মুসলিমকে ভুল বা মত কারণে কাফের হিসেবে ঘোষণা করে দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে তারা কাফিরদের সাথে জিহাদ করার চাইতে মুসলিমদের সাথে যুদ্ধ করাকে অধিক প্রাধান্য দেয় খারিজিদের আকিদা একটা ব্যাপক বিষয় সংক্ষেপে বিষয়টি উল্লেখ করার চেষ্টা করেছি। যেই কারণে খারিজিদের প্রসঙ্গ আসলো তা হলো খারিজদের উৎপত্তি বা মূল শেকরের খোঁজ করলে তার সন্ধান মেলে হুনাইনের যুদ্ধের পরের একটি ঘটনায় এ সময় বেশ কিছু বেদুইন গোত্র মুসলিমদের সংস্পর্শে আসে বেদইনদের আচার আচরণ অন্যদের মতো নয় তারা বেশ রুক্ষ এক মনোভাব এবং সবকিছুকে খুব সরলীকরণ করে দেখে রাগঢাক না রেখে যে কোন কিছু বলে ফেলে যেমন হুনায়নের যুদ্ধের পর এক বেদুইন আল্লোরসুল্লাহ আলহামের কাছে গণিমতের সম্পদ চাইতে আসলো। তখনও গণিমতের ভাগাভাগি হয়নি আল্লা রসুল্লাহ আলী আসলাম তাকে বললেন সুসংবাদ নাও কিন্তু সে বেদুইন খুব অস্থির হয়ে উঠল সে বারবার বিরক্তি প্রকাশ করতে লাগলো। রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের সাথে একজন সাহাবি এমন আচরণ করছেন ভাবাই যায় না কিন্তু এই বেদুইনরা ভদ্রতা বা শিষ্টাচারের কোন তোয়াক্কা করত না তেমন আরো একটি ঘটনা ঘটায় বন তামিম গোত্রের জুল খুয়াইসিরাহ নামের এক বেদুইন আলী হুনাইনের যুদ্ধের পর কিছু নেতাদের বেশি সম্পদ দিয়েছিলেন যা আমরা আগেই উল্লেখ করেছি কিছু মানুষকে বেশি পেতে দেখে এই বেদুইনরা ক্ষেপে যায় জুল খুয়াইসিরা তখন রসল সাল্লাহ আলী আসলামকে বলল এই মুহাম্মদ। তুমি আল্লাহকে ভয় করো রসুল্লাহ কাউকে কম কাউকে বেশি দিচ্ছিলেন এটা তার পছন্দ হয়নি তাই সে আল্লাহ রসুলকে ন্যায় বিচার শিক্ষা দিতে চলে এসেছিল রসুল বললেন জমিনের সমস্ত মানুষের উপরে আল্লাহ আমাকে বিশ্বাস করেন আমি যদি ন্যায় বিচার না করি তবে আর কে করবে অমর ইবনাল আনহু সভাপতই খুব খেপে গেলেন বললেন ইয়া রসুল্লাহ আপনি অনুমতি দিন আমি এর গরদানটা উড়িয়ে দে্ল আলহাম বললেন ওকে ছেড়ে দাও এমন আরো অনেক লোক তুমি দেখবে তাদের সলাতে তুলনায় তোমার সলাৎ কিছুই না তাদের সিয়ামের তুলনায় তোমার সিয়াম কিছুই না তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলা নিচ দিয়ে নামবে না তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর লক্ষ্যভেদ করে বেরিয়ে যায় এখানে রসলাস আলহাসাম এই জাতীয় চরমপন্থী লোকদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন তুলনাটা এমন যে একজন শক্তিশালী তীরন্দাস যখন খুব জোরে নিক্ষেপ করে তখন তা লক্ষ্যে আঘাত করে অপর পাশ দিয়ে বেরিয়ে যায় তীরদাস বুঝতেই পারে না আদৌ লক্ষ্যভেদ করেছে কিনা এই লোকগুলোর অবস্থা সেই তীরের মতো তারা ইসলাম থেকে এত দ্রুত গতিতে যাবে যেভাবে করে তীরদাজের তীর লক্ষ্যভেদ করে বেরিয়ে যায় এই লোকগুলো সালাত আদায় করবে সিয়াম পালন করবে এবং এদের ইবাদত ও আমল বাহ্যিক দৃষ্টিতে খুব নজর করা হবে এমন কি সাহাবিদের আমল তাদের ধারে কাছে যাবে না তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের গলা দিয়ে নামবে না অর্থাৎ কোরআন তাদের অন্তরে প্রবেশ করবে না কোরআনের আয়াতগুলো তারা কেবল উচ্চারণ করবে মাত্র জীবনে সঠিকভাবে বাস্তবায়ন করবে না ইসলামী পরিভাষায় এদেরকে বলা হয় খারেজি এরা চরমপন্থা অবলম্বন করে এবং বাড়াবাড়ি করে আল্লাহ অন্য একটি হাদিসে বলেছেন খারেজিরা হবে মুমিনদের প্রতি কঠোর আর কাফিরদের প্রতি নমনীয় এই জিনিসটাই খারেজি চিহ্নিত করার মূল শনাক্তকারী বৈশিষ্ট্য প্রতিটি যুগের খারেজিদের মধ্যে এই বৈশিষ্ট্য ঘুরে ফিরে থাকবে মুসলিমদের যান মালের কোন মূল্য তাদের কাছে নেই বরং মুসলিমদের উপর তারা অনায়াসে কুফরির অপবাদ দিয়ে তাদেরকে দেদার্সে হত্যা করে এখানে আমাদের মনে রাখতে হবে তাকে ফির করা বা একজন মুসলিমকে কাফির হিসেবে ঘোষণা করা ইসলামে হারাম এমনটা নয় বিষয়টি এমন নয় যে একজন লোক ইসলাম গ্রহণ করার পর চিরজীবনের জন্য মুসলিম হয়ে গেল মুসলিম নাম নিয়ে যা খুশি তাই করল এবং ইসলাম অটট থাকবে এমনটা নয় মুসলিম হবার পর কেউ যদি দাবি করে কল্যাণের মালিক দুর্গা কিংবা কেউ যদি বিশ্বাস করে ইসলাম এই যুগে অচল হয়ে গেছে তাহলে সে আর মুসলিম থাকবে না মুসলিম হবার শর্ত হচ্ছে আল্লাহর একত্রবাদে বিশ্বাস করা আল্লাহর দিনকে একমাত্র দিন হিসেবে গ্রহণ করা এখন কোন মুসলিম যদি এমন বিশ্বাস রাখে বা কাজ করে যা তাও হেদের ধ্যান ধারণার তাহলে সে মুসলিম থেকে কাফির হয়ে যেতে পারে কাজে আমাদের সাবধান হতে হবে এমন কোন বিশ্বাস আমরা ধারণ করছি কিনা বা এমন কোন কথা বা কাজ করছে কিনা যা ইসলামের বেসিক আকিদার সাথে সাংঘর্ষিক ইসলামে প্রবেশ করা সহজ শুধু কালিমে পড়েই একজন মানুষ মুসলিম হয়ে যেতে পারে কিন্তু ইসলাম থেকে বের হওয়া অত সহজ নয় তাই আহলুসন্নার আলিমরা তাকফিরের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেন একজন মুসলিম একটি কুফোরি বিশ্বাস ধারণ করলে বা কুফুরি কথা বললে কিংবা কাজ করলে তাকে সাথে সাথে কাফির হিসেবে ঘোষণা দেয়া যায় না বরং এখানে কিছু বিষয় দেখতে হবে সে কেন কুফর করেছে অজ্ঞানতার কারণে বাধ্য হয়ে করেছে কিনা অথবা তার কোনো বৈধ অজুহাত আছে কিনা আহলার সাথে খারিজিদের পার্থক্য এখানে যে খারিজিরা তা ফিরের ক্ষেত্রে প্রচণ্ডভাবে শিথিল তারা খুব সহজে একজন মুসলিমকে তা ফির করে ফেলে শর্তগুলো যাচাই করার কোনো প্রয়োজন মনে করে না। তবে এখানে আরও একটি বিষয় উল্লেখ না করলে নয় আর তা তাহলে ইসলামের দৃষ্টিতে চরমপন্থা আর বর্তমান সেকুলার দৃষ্টিতে চরমপন্থা দুটোর সংজ্ঞা এক নয় চরমপন্থার সংজ্ঞা আসলে কি সেটা মুসলিম আলিমদের থেকে শিখতে হবে পশ্চিমা বা সেকুলার মিডিয়া থেকে নয় কারণ ইসলামের যা কিছুতে সেকুলারদের আপত্তি তার সবকিছুকেই তারা চরমপন্থা হিসেবে আখ্যায়িত করে ইসলামের অনেক হুকুমকে সেকুলাররা চরমপন্থা মনে করে জিহাদ হুদুদ খিলাফত হিজাব এই বিষয়গুলোকে তারা চরমপন্থা মনে করে। অথচ এগুলো ইসলামের হুকুম জানিয়ে কখনো কোনো দ্বিমত ছিল না কাজেই চরমপন্থী উগ্রপন্থী এই ধরনের শব্দগুলো শুনলে আমাদের বুঝতে হবে কে এই শব্দগুলো ব্যবহার করছে এবং এর মাধ্যমে সে কি বোঝাচ্ছে আরি রাদিল্ল আনহর খিলাফতের যুগে খারিজিদের উত্থানের সময় একটা নির্মম ঘটনা ঘটে বিখ্যাত স্থাপ খাব্বা বিবেন আরত রাদেল্লা আনহোর ছেলে আবদুল্লা বিন খাব রাদিল্লা আনহু তার স্ত্রী সন্তানকে নিয়ে বের হয়েছেন পথিমধ্যে খারিজিদের তার পথরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল তার উত্তর খারেজিদের পছন্দ না হওয়ায় তারা তাকে নৃশংসভাবে হত্যা করে তার গর্ভবতী স্ত্রীকে মেরে পেটকেটের বাচ্চা বের করে ফেলে তার কিছু পরেই তারা খ্রিস্টানদের কিছু সম্পদ লুট করল কিন্তু যখনই শুনল সেগুলো খ্রিস্টানদের সেগুলো তারা সাথে সাথে ফেরত দিয়ে দিল আবদুল্লা বিন খাবকে হত্যা করার পরেই আলী ইবেন আবিতালি ব্রাদহ খারিজিদের সাথে যুদ্ধ শুরু করেন যেহেতু মুসলিমদের জানমাল মাল হাতে নিরাপদ থাকে না তাই খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করা কাফিরদের সাথে আক্রমণাত্মক যুদ্ধ থেকেও প্রাধান্য পায় খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে মূলধন রক্ষা করার মতো। আর কাফিরদের ভূমিতে আক্রমণ করার উদ্দেশ্য হলো মুনাফা অর্জন নিশ্চিতভাবেই মুনাফা অর্জন হচ্ছে মূলধন রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ এই একই নীতি মুর্তাদদের বিরুদ্ধেও জিহাদে প্রযোজ্য কেননা তারা ওম্মার অভ্যন্তরীণ শত্রু কাফিরদের আগ্রাসন প্রতিরোধ করা মুরতাদের বিরুদ্ধে জিহাদ ও খারেজীদের দমন করা এদের প্রতিটি জরুরি দায়িত্বের মধ্যে পড়ে খারেজীদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ন্যায়পরায়ণ মুসলিম শাসকের বিরুদ্ধে যুদ্ধ করে তবে অত্যাচারী মুসলিম শাসকের জুলুমের বিরুদ্ধে যুদ্ধকে ইসলামী শরীয়তে খরচ হিসেবে গণ্য করা হয় না সাহাবি এবং তাদের পরবর্তী প্রজন্মে অনেকেই জালিম শাসকের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন কিন্তু তাদের এই অস্ত্র ধরার কারণে তাদেরকে খারেজি মনে করা হয়নি হুসাইন বেন আলী রদ আনহু আবদুল্লাহ বিন জুবাই রহ মতো সাহাবিরা জালিম শাসকের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন যুদ্ধ করেছিলেন বর্তমানে যে কোনো প্রকার জিহাদকে চরম পন্থা হিসেবে তকমা দেওয়ার একটা রেওয়াজ চালু হয়েছে যা নিঃসন্দেহে উম্মার জন্য বিভ্রান্তিকর আলোচনা করব হাওয়াজিন গোত্রের ইসলাম গ্রহণ নিয়ে হুনাইনের যুদ্ধে হাওয়াজিন গোত্র নারী শিশু সম্পদ সবকিছু হারায় এসব নিয়েই তারা যুদ্ধক্ষেত্রে এসেছিল তাই এগুলোকে গনিমত হিসেবে মুসলিমের মাঝে বন্টন করে দেয়া হয় তারা যখন রসল্লা আলী আসলামের কাছে প্রতিনিধি দল পাঠিয়ে নিজেদের ইসলাম গ্রহণের ঘোষণা দেয় ততক্ষণে যাবতীয় গণিমত ভাগাভাগি হয়ে গেছে ফলে তাদের গোত্রে কিছু পুরুষ ছাড়া কিছুই রইল না বিষয়টা কষ্টকর তারা মুসলিম হয়ে এসেছে কিন্তু তাদের পরিবার তাদের সাথে নেই তারা আল্লাহ রসুল্লাহ আলি আসলামকে খুব সম্মান করল তার প্রশংসা করল এবং অনুরোধ করল যেন তাদের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেয়া হয় আল্লাহ রসু সাল্লাহ আলী ওয়াস্লাম বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করলেন কিন্তু যেহেতু তিনি ইতোমধ্যেই সবকিছু বন্টন করে দিয়েছেন তাই সেগুলো মুসলিমদের থেকে ফেরত নেওয়া সম্ভব ছিল না কিন্তু তাদেরকে যতটুকু সম্ভব ফিরিয়ে দিতে তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কোনটা চাও আমাকে বলো তোমাদের পরিবার নাকি সম্পদ কোনটা ফিরে পেতে তোমরা আগ্রহী তারা বলল অবশ্যই আমরা পরিবারকে ফিরে পেতে চাই সম্মান বললেন ঠিক আছে আমার আর বন মুালেবের হাতে যা আছে আমি তোমাদের সেগুলো ফিরিয়ে দেব তোমরা একটা কাজ করবে আমি যখন সালাতে ইমামতি করব তোমরা উঠে দাঁড়াবে এবং বলবে আমরা আল্লাহ রসুলকে অনুরোধ করি যেন তিনি আমাদের হয়ে মুসলিমদের এবং মুসলিমদের অনুরোধ করি যেন তারা আমাদের হয়ে আল্লাহ রসুলকে অনুরোধ করে আমাদের পরিবার পরিজনকে আমাদের কাছে দিতে। তোমরা যখন এই অনুরোধ করবে তখন আমার ও বন মোতালিবের হাতে যা আছে তোমাদের কাছে এবং বাকিদেরকেও তাই করতে বলব জোহরের ওক্তে আল্লা রসুল্লাহ সালাদ আদায় করলেন সালাতের পর হাওয়াজিনে নও উঠে দাঁড়িয়ে আল্লা রসুলের কথা মতো ওপরের কথাগুলো বললেন এরপর রসোসালাম মুসলিমদের উদ্দেশ্যে বললেন তোমাদের ভাইয়েরা অনুতপ্ত হয়ে ফিরে এসেছে তারা ইসলাম গ্রহণ করেছে এখন আমি তাদের পরিবার পরিজনকে তাদের হাতে ফিরিয়ে দিতে চাই এরপর আল্লাহ রসুল তার ও তার পরিবার বনমতালিবের হাতে গণিমত হিসেবে যে সকল নারী শিশু ছিল তাদের হাওয়াজিন গোত্রের কাছে দিলেন। উদারতায় উদ্বুদ্ধ হয়ে মোহাজিররা বললেন আমাদের যা আছে আমরাও সেসব ফিরিয়ে দেব আনসাররাও একই কথা বললেন কিন্তু এই উৎসাহে ভাটা পড়ে যখন আকরা এ হাবিস বলল আমাদের গণিমত ফেরত দেব না ওয়াইনাও একই কথা বলল একই কথা বলল বনুস্তমের নেতা আব্বাস বেন মৈর্দাস কিন্তু তার গোত্রের লোকেরা দাঁড়িয়ে বলল কিন্তু আমরা আল্লাহ রসুলকে আমাদের সব গণিমত আব্বাস রেগে গিয়ে বলল তোমরা আমাকে অপমান করলে খুব করে রসুলেন হাওয়াজিনের নারী শিশুরা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে কিন্তু যখন দেখলেন কিছু লোক স্বেচ্ছায় তাদের গণিমত ফিরিয়ে দিতে চাইছে না তখন তিনি প্রস্তাব দিলেন ঠিক আছে তোমরা যারা গণিমত ছেড়ে দিতে চাইছ না তাদেরকে বলছি তোমরা যদি এইবার গরিম ছেড়ে দাও তাহলে পরবর্তী জিহাদে তোমাদের ছয় গুণ করে বাড়িয়ে দেয়া হবে অন্য একটি বর্ণা অনুসারে আল্লু তাদেরকে এর বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা দেন এই কথা শুনে সবাই তাদের গরিম ছেড়ে দেয় এভাবে আলী আসলামের চমৎকার ব্যবস্থাপনায় হাওয়াজিন গোত্রের নারী শিশুরা তাদের গোত্রে ফিরে গেল আর অর্থসম্পদ মুসলিমদের কাছে থেকে গেল মুসলিমদের প্রত্যেকে পেয়েছিল ৪০টি করে ভেড়া মালিক বিন আউফকে বলা হল তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার সম্পত্তি আর পরিবার তো ফিরিয়ে দেয়া হবেই তার সাথে আরও তোমাকে দেয়া হবে এই মালিক আওফ তা সবকিছু ফিরিয়ে দিলেন এবং মালিককে সেই এলাকার গভর্নর হিসেবে নিয়োগ দিলেন মালিক ইবিন আউফ মহাকুশি হয়ে আল্লা রসুল সাল্লু আলী আসলামের প্রশংসায় কবিতাও লিখে ফেলল শুধু তাই নয় সে স্বতস্পর্তভাবে নিজেই একটি বাহিনী গঠন করে যেই লোকটি কিছুদিন আগেও রসুল্লাহ সাল বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছিল সে এখন রসল সাল আলি আসলামের পক্ষ হয়ে জিহাদ শুরু করল যাদের সে কিছুদিন আগে রসল সাল আলোচনা যুদ্ধে উৎসাহিত করেছিল এখন সে তাদেরই বিরুদ্ধে জিহাদ শুরু করল এভাবেই রসুল্লাহ সাল আলি আসলাম ইসলামের ঘোর সূত্রদেরও মন জয় করেন ইসলাম গ্রহণের ঘটনা ওরুয়াই বিনাকাফির কথা সন্ধির সময় এসেছিল তিনি ছিলেন একজন দক্ষ কূটনীতিক কোরাইশদের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছিল মুসলিমদের সাথে দফারফা করার জন্য যদিও কোরাইশদের পক্ষ থেকে তিনি এসেছিলেন তিনি মক্কায় থাকতেন না তিনি ছিলেন তাইফের অধিবাসী মালিক বিন আউফ রাহো যখন তাইফ অবরোধ করলেন তখন ওরুয়া ইসলাম গ্রহণের নিয়তে তাইফ ছেড়ে চলে এলেন আল্লা রসলের সাথে দেখা করে মুসলিম হয়ে ওরুয়া তাইফে ফিরে যান সাকিফ গোত্রের কাছে ওরুয়া ছিলেন একজন সম্মানিত ব্যক্তি কিন্তু ইসলাম গ্রহণ করায় তিনি তাইফবাসীর কাছে তার সম্মানের স্থান হারান ওরুয়া তাদের ইসলাম গ্রহণ করতে আহ্বান জানান নিজ বাড়ি থেকে আজান দেন এসব সহ্য করতে না পেরে তার গোত্রের লোকেরা তাকে হত্যা করে মারা যাওয়ার আগে তিনি অনুরোধ করেছিলেন তাইফের যুদ্ধে শহীদ মুসলিমদের কবরে যেন তাকে কবরস্থ করা হয় আনুহ মুসলিম হিসেবে বেঁচেছিলেন অল্প কিছুদিন কিন্তু সেই কয়টা দিনই ছিল তার জীবনের সবচেয়ে অর্থপূর্ণ দিন মৃত্যু মুখে উপনীত হয়ে তিনি বলেছিলেন নিশ্চয়ই এই শাহাদা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য এক বিশেষ মর্যাদা আল্লাহর পথে মরতে পারার মর্যাদা আমার অবস্থা তো সেই শহীদদের মতো যারা এই শহরের দরজায় শহীদ হয়েছিলেন যখন আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াস্লাম এই শহর অবরোধ করে রেখেছিলেন অন্যান্য সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ রেইন মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রব মিডিয়া অর্গ 2015